উপস্থিত হয়েছি ইসলামী আকিদের আরেকটি পর্ব নিয়ে এই পর্ব যা থাকছে সেটা হচ্ছে সমাজের একটি কুরু কুপ্রধান সেটা হচ্ছে কুলক্ষণ ভাবা হম এটা ইমানত সাংঘর্ষিক বটে एकबीते एक कुलक्षण के तत्यूर बला हैत्य का संज्ञा की से जाना दरकार मान हम आखे अथवा शुने হ্যাঁ অথবা কোনো দিন অথবা মাস ইত্যাদি নিয়ে কুলক্ষণ ভাবা আপনি কোনো কিছু শুনলেন আর কুলক্ষণ ভাবলেন কিছু হয়ে যেতে পারে অথবা কিছু কোনো শব্দ শুনলেন মনে করতে কিছু হয়ে যেতে পারে এরকম কোনো দিনের কথা শুনে কোনো মাসের কথা শুনে মনে করতে পারেন যে আপনার কোনো কিছু ঘটে যেতে পারে এরকম মনে করা মানে কুলক্ষণ ভাবা সেটা সেটা নামে আরবিতে ততজ্ঞর বলা হয় ততজ্ঞর কেন বলা হয় আরবিতে ততজ্ঞ गति देखे कुलक्षण भेद ये कुल्ण के तत्ज बोला कुलक्षण दृष्टान करम्बर दृष्टान हमारे कुलक्षण भाथबाद ए रखे कलो रंग वि कुलक्षण भावा होते द्वितीय नम्बर से दृष्टान जो अपनी मानुष के जार शारिक रोग आज এরকম কোনো মানুষকে দেখে আপনি কুলক্ষণ ভাবলেন তৃতীয় নম্বর দৃষ্টান্ত যেমন কোনো দিন অথবা মাসকে নিয়ে কুলক্ষণ ভাবলেন যেমন সফর মাস নিয়ে কুলক্ষণ ভাবা চার নম্বর হচ্ছে যে কোনো সংখ্যা দেখে কুলক্ষণ ভাবলেন যে কিছু বেদাতি লোকেরা দশ সংখ্যা দিয়ে কুলক্ষণ ভাবে এবং এরকম কিছু পাশ্চাত্যের লোকরা তারা তেরো নম্বর দিয়ে কুলক্ষণ ভাবে এবং এই ক্ষেত্রে কোনো কোনো মুসলমানরাও তাদের অনুসরণ করে থাকে পাঁচ নম্বর দৃষ্টান্ত আপনার কোন নক্ষত্র নিয়ে কুলক্ষণ ভাবা যেমন কুলক্ষণ ভাবা কেউ যদি অমুক নক্ষত্রের উদিত হওয়ার পর সে জন্মগ্রহণ করে তাকে নিয়ে কুলক্ষণ ভাবা এরকম ভাবে আপনার কোন নক্ষত্র হওয়ার পর আপনার বিবাহ করলে সেটা নিয়ে কুলক্ষণ ভাবা সাত নম্বরে আপনার দৃষ্টান্ত হচ্ছে যেমন কিছু কিছু জায়গা নিয়ে কলক্ষণ ভাবে অনেকে যেমন যদি কোনো এলাকার মধ্যে তার কোনো অ্যাক্সিডেন্ট হয় তখন ওই এলাকায় সে যেতে কুলক্ষণ ভাবে যে গেলে আবার অ্যাক্সিডেন্ট হবে এরকম মনে করা এখন হচ্ছে যখন আমরা কুলক্ষণের সংজ্ঞা এবং দৃষ্টান্তগুলো জানতে পারলাম তারপরে যেটা জানা দরকার সেটা হচ্ছে কুলক্ষণের বিধান যেটের বিধান কি কুলক্ষণ বিধান হচ্ছে হারাম पूर्ण तवहिदर की विपरीत जे तौहिद्यक हराम बटे हम्म प्रमाण हि हराम সেটার প্রমাণ হচ্ছে আব্দুল্লা বলেন কথাটি তিনবার বলেছেন এরকম ভাবে বর্ণিত তিনি বলেন যে হাদিসটা আমরা মোসনাদ আহমদের মধ্যে পেয়ে যাই আবু দাউদ এবং ত্রিমিজি এবং পাই যে তিনি বলেন ওমা না ইল্লা তবে আল্লাহ তাওকুলের মাধ্যমে সেটাকে দূরে সরিয়ে দেন তাইলে তাওকুল একটা বিশেষ ব্যবস্থা যার মাধ্যমে কুলক্ষণকে দূর করা সম্ভব দ্বিতীয় আরেকটা হাদিস সেটা আছে। আব্দুল আমার মানে আপনার এক জায়গায় প্রয়োজন ছিল কিন্তু কুলক্ষণ ভেবে আপনি সেখানে গেলেন না সেটার ফিরে আসলেন তুমি রসুল সে সিরিপ করলো তাহলে এটা সিরিখরা এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে আপনার যেটা ছোট একটা সিরিক এখন আরেকটি ব্যাপার আমাদেরকে জানা দরকার সেটা আছে এই যে কুলক্ষণ ভাবা যেটা নিষিদ্ধ সেটার আসল হাকিকত কি সেটা মূল রহস্য কি সেটা আমাদের জানা দরকার আপনার এই নিষিদ্ধ কুলক্ষণের যে হাকিমের কারণে অথবা সেখান থেকে সে ফিরে আসে কারণ হচ্ছে আপনার কারণ সে কুলক্ষণ ভাবছে হ্যাঁ এই কারণেই মানে তার কোনো দিকে ধাবিত হওয়া বা মানে পিছিয়ে পড়া সেটা তার মধ্যে পাওয়া যায় তবে আপনার কোনো ব্যক্তি যদি নিজের মনের মধ্যে যখন কোনো কিছু দেখে বা শুনে যদি কোনো কিছু সে ভালো কোনো খারাপ ভাবে সেটা কোনো এই মনে যখন আসে এই ভাবটুকু খারাপ বা এটার সাথে সে অগ্রসর হতে পারবে না মানে এইভাবে সে মানে নিজকে চালাতে পারবে না বা এই ভাব নিয়ে সে পারবে না কারণ এটার সাথে সম্পর্কিত হচ্ছে আপনার কোন কাজকে করা অথবা না করার সাথে সুতরাং যদি এমনি ভাব আসে সে সরিয়ে দেয় মানে তারপরে কোনো কাজে মানে এর ভিত্তিতে কোন সিদ্ধান্ত নেয় না বা পিছিয়ে যায় না তাইলে এটার কোনো সমস্যা নেই কিন্তু যদি ওই রকম এটার ভিত্তিতে অথবা এটাকে চলতে দেয় তাহলে সে দোষী অবশ্যই থাকবে এটার প্রমাণ আছে হজরত হাকাম আসলে হাদিস তিনি বলেন যে আমি বললাম হ্যাঁ ইয়ার আমাকে মুসলমান বলে যে আমাদের মধ্য থেকে অনেক এমন কিছু লোক আছে যারা গৌরবদের কাছে যায় তখন রসুল বলেছেন ফালা তাহিম তাদের কাছে তোমরা যাবে না কিছু মানুষ আছে যারা কুরক্ষণ ভাবে কি করবো আমরা এই ব্যাপারে তখন রসুল বলছেন দেখিম ফলায় যে এটা সাধারণত তারা তাদের অন্তরে এরকম কিছু দেখতে পায় তবে সেটা যেন তাদেরকে আপনার কোন সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসার ক্ষেত্রে ভূমিকা না রাখে মানে তাদেরকে যেন কাছ থেকে পিছিয়ে না দেয় অন্য যেন তোমাদেরকে এরকম কোনো ভাব আসলে সেটা কাছ থেকে পিছিয়ে না দেয় তাহলে ভাব আসতেই পারে কিন্তু পিছিয়ে দেওয়া মানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রভাব বিস্তার করা পিছিয়ে যাওয়া অগ্রসর হওয়া এগুলো যদি পৌঁছে যায় তাহলে সেটা হচ্ছে দোষের বিষয় সমস্যাকর বিষয় এখন হচ্ছে আমরা ইনশাআল্লাহ ইয়ে নিয়ে কুলক্ষ নিয়ে আরেকটি পর্বে আসছি সেখানে আমরা বাকি অংশটুকু বলার চেষ্টা করবো যাক